الحمد لله الحمد لله نحمد ربنا وتعالى ونصلي وسلم وبارك على ونعوذ بالله من شرور نفسنا آمين تقبل اعمالنا اي احببنا هو فناء ومن يوقن للفناء سينا وان قد وان لا الا الصبر وحسابه لا شريف فناء ان فينا ام عظم و عظم صلى الله عليه وسلم হয়ে যায় সবার অংরে গায়ে আসে তাদের সব পন্ডিত্রী তাদের সব সম मंत्रीगिरी हक प्रधानमंत्रीगिरी हक आईन वाला हम अल्लाह आजादी एवान जो जामता है जाये। তারপরে দেখা যায় মোকাবেলা সরকার করা হয় আগে বলার দাও বিভিন্ন স্কুল কলেজ মানুষ বিল্ডিং আছে সেখানে চলে যাও সাগর যাও গাড়ি না বর্ণনা করে নাই এর থেকে আমাদের মুখিয়া তাদের বর্ষা করি কেন আমরা আমরা কি? আমি যত কথা দাবি করি আমার টান দিবেন আমার সব কথা বলেছেন সব শেষ তাহলে আমার এই গলায় কিছু আপনার মানুষ আপনারা বলেছেন আবার আল্লাহ বসেছে মানুষ আগে অসমান প্রত্যেক বছর দুই হাজার বাস তারা কঠিন বিপদের সম্মুখীন হয় মাত্র টাইম মানব একবার দুইবার একবার দুইবার কঠিন বিপদের সম্মুখীন হয় না করে ওই মূল টেন কিন্তু তাদের আল্লা থেকে আসে তাদের ভালো হয় না ওই পদ্মা করে । পদটা কেটে যায় কি বলে শাড়ি যদি টাকা না হয়েছে মোহনীতে আমার শাড়িকে সারিম টানা এই ট্যাকের জানলে তার দক্ষতা জানলে ربك هو الامن اخلاص تذكره فلا صابدهم بالضلال اذا هم يشركون الله ولا تزق باذيه يبقى دوقتي دام коли هو আমার সাথে ফেরত করে ফেরত করে বকার আবি একবার সামনে আসে তার ওকে আসে ফেরত اذا আল্লাহ কথা আসতেছে আল্লাহ ভেয়া চাষের করতেছে না এত লোক বাড়ি উড়াই নিয়ে গেল এত মানুষ উড়াই নিয়ে গেল ডুবাই নিখোঁজ হয়ে গেল আমার সেই অবস্থায় আল্লাহ মনে রাত্র করছে আল্লাহ করতে ছিল ना दे तो ना वैसे। वैसे। वैसे। वैसे। के वैसे। वैसे। तो है है नामिफिस আমি তো দেখেছি মুসলমান হয়েছে বলে সব পরিবর্তন হয়েছে এবং আমার কি হয়েছে আমার মানুষ আল্লাহ আমাদের সঠিক দিন করেন কিছু লোকের আল্লাহ বিপদ করে কোটি কোটি মানুষ করে তোমাদের আল্লাহ আমি রক্ষা করছি এখনো সময় আছে আমার বাস্তব ঘিরে আসবে মনে করি আবার আছে আবার আছে আসলে সব পুরো পারবো না তবনে সেখানে পাত্র হাসনের মায় সেখানে পাকড়াও হবে পাকড়া হবে আইন আমার আদার থেকে তোমাদের ভাঙা কোন জায়গা নেই যে এখানে গেলে ভাই আমাদের আল্লাহ আপনার ফিরে আসা জীবনের বড় পরিবর্তন করা উচিত যে কোনো সাল্লাহ চাকর পাবেন আ সময় দিয়েছে আমরা অনেক সময় নিয়েছি তো এই একটা বিষয় যে সময় কমবাদার জন্য এই বদলা প্রাকবাদ না করলে আল্লাহ নতিয়াতের জন্য মানে ছিল না একটা বিষয় আসল বিষয় তো তিন নম্বরে আস গত রাত্রে প্রশ্ন নিয়ে আছে বর্ধমান প্রশ্ন বলেন হু আমাদের উদরে আসি এমন স্থানে আমার মনে মতে চন্দাও হয় গানগুলো করলাম আমার কমতা মনে হয় ভালো মতো অসুবিধা নয় মাথাটা মধ্যে কি না বা মায়ের ডাকল জায়গাটা ভালো মহিলাম কি হয়ে গেছে মনে কম গেপত দেওয়া হয়েছে কিনা গোড়ালির টিকুত দিচ্ছে কিনা হ্যাঁ মাথা বস্তা করলাম কিনা নাদের মধ্যে কে মতো মোটা ভূত দাঁকলা কষ্ট দাঁড়ো ভূত কি হওয়া দেখি হাওয়া শেষ হয়েছে এটা আপনার উদ্দেশ্য বলছিল তো মতো হাওয়া নেবাইটে তো লোক হাওয়া যদি মেলে থাকে উদয় বেড়ে গেছে বোকামি করছে আর এ বোকামি করি ওইটা তো সন্তানের অসহায়তা অসহায়তা দিতেই যাতে লস না করে যাতে নামাজ নামাজ না পড়ে তো তার ভিতরে ধরুন সন্তান হয়ে গেছে ওই লোকটাকে পরাজিত করে দিয়েছে সন্তানের অসহায়তা কেন দিতে তাহলে তো তোমার কনুই ভেজে নাই ভেজে নাই কেমন বলছিলেন না পড়ে তারপরে সে আরো বললো দুই রেখা পড়িস আরো কয়েক টাকা পড়লো কিন্তু দুই টাকা পরে নানা কথা বনে আছে এই নানা জায়গায় ওই নানা জন হয়ে গেছে আর বলতে কিছু আর বাকি রাখা গুলো পড়িলাম দুধারেকার আরো নষ্ট করছি না আসলে কিন্তু কোন ভুল হয়নি এটা সরকারের অস্ত্র দিয়ে আমরা দুধারে কাজ না পড়ে তাহলে ব্যবস্থা করবেন না থাকায় ওই সরকারের অস্ত্রতা সরকারের না পেয়ে এই প্রশ্ন নিয়ে আসতে সে কাজ করে ফেলছে কাজ হয়ে গেছে সরকারকে দিতে আমি বলা হয়েছে কেন অর্থ দেন আমাদেরকে নির্বাচন পদ্ধতি থেকে বিরত রাখার আমাদেরকে ইবার থেকে বিরত রাখার জন্য আপনি যখন বিরত রইলেন তাহলে নিশ্চিত দিলেন আর আপনি নিজে হারে গেলেন আপনি না তাকে হয়ে গেল বললাম তাকে উদয় আপনাকে দেয় এটা কিন্তু খারাপ এতে অসুস্থ উল্বাগত অসবে এই তো উদুরা কবর আপনার ভাঙে ভাঙিয়ে গেছে দেখ আসর এই অবে তো ইমান এই ইমানের আসার হল কবর বিশ্বাস করে ইমান অংশ ওইখানে অসহা দেবে আচরণ ময়দান দেবে আসরণ মৈদান গেলে পুজোরা ঠাকুরে থাকবে সঙ্গে গুরুত্ব মৃদা থাকবে। হ্যাঁ এর মুহূর্তে হবে আসার করে কি বানাইছে ঠান্ডা বানাইছে মানুষকে কি বানাইছে ঠান্ডা বানাইছে ঠিক আছে ঠান্ডার কি বানাইছে ঠান্ডার কি বানানো যায় আল্লাহ তোর অনাদিয়ে অনন্ত্র কে বান্লাহ আমি জন্ম আল্লাহ আত্মা কে বলেছে আল্লাহ শুদ্ধ কে বানাচ্ছে আল্লাহ সব বানানো লাগে বানানো লাগে সব শুধু বানানো লাগে গবন নামাজের দিবে যদি সময় উন্ু দরকার গ্রীষ্ম খাইবা নামাজটা লোকের বলল বাহলুন দুস বললো হাতা দাওয়া তো সংঘাত ঠিক করেছে হ্যাঁ তুমি বলো দু খাওয়া দেন তো কেন আপার দামে গেল চিন্তা আমরা খেতে পারবেনা এটা আমাদের চিন্তা না আল্লাহ চিন্তা দায়িত্ব আল্লাহ আল্লাহ চিন্তা থাকে তো কেমনে খাইবো এখন আল্লাহ কেমনে আল্লাহ করতে আমাদের মন্দিরের গাছ করা আর মন্দিরের দায়িত্ব গোলাপের খাওয়া দিয়েছেন দাম পাড়ে গেলে তো তাহলে আমি গেলো আপনার দায়িত্ব আপনি গোলাম রাখছেন তখন আপনি রাখতেন করতে পারবেন কিন্তু আপনার দায়িত্ব কিন্তু ওর দায়িত্ব কি আপনার আমরাও তো কার গোলাম আমার গুরু আমি জিনিস আমার গোলামী করার জন্য তারা তোমাকে আমি এটা দায়িত্ব দেবো ওর পরে ইন্সানকে গোলাপি করতে পারছি নাও তোমার জন্য সে পাগল খুব সুন্দর জবাব দিল যে আট দল বেড়ে গেছে এটা গোলামের দায়িত্ব না গোলামের দায়িত্ব হল মনিবের কাজ করতেছে না দুনিয়ার আসল সারা দুনিয়ার বুদ্ধিজীবী বাহল বজমুনের কাছে ফ্যান বাহল বজমুনের কথা কোনো বুদ্ধিজীবা পর্যন্ত বলতে পারে নাই এইখানে দোকানদারি করো দোকান করো ডালের ব্যবস্থা হবে দোকানটা কত লোক দোকান দিয়ে পকেট বকি দেয় দোকান দিয়ে পয়সা করবে বাবা একটু দোকান দিয়েছিল দোকান এগুলো তো আল্লাহ দোকান এক পিয়ন একজন জমিনে চাষ করতেছে জমিন এক পিয়ন আল্লাহ এক কি হয়ে গেলে আর এক কি পাঠিয়েছিল দোকান ফেল হয়ে গেলে আর কেন মনে করলেন দোকান ভেল হয়ে গেছে এখন না খেয়ে করতে হবে আল্লাহ আল্লাহিনের জন্য মেহনত করতে হবে একদিন পয়সা করার জন্য মেহনত করতে একদিন লাইনে মেহনত করতে হবে কিতাব পড়ে একদিন হাতে লাগবে তা এক মেহনত করে দাওয়া লাইনে মেহনত করে তখন পাহাড় উঠাই যান তাদেরকে এখানেও ঢোকা দেবে তো হাতিদের মধ্যে আসছে ছবি ঢোকা দেয় তা আমাদের মনে করতে হবে যে আমার অঞ্চলে ইমান আছে দেয়ের মধ্যে কোনো মন করুন আপনাকে নামাজের লাইনে উঁজুর লাইনে রেজেকের লাইনে যখন অশা দিল আপনার অন্তরে কি আছে ইমান ইমানের আলাপ পাওয়া গেল রস্তা আল্লাহ খুশি হয়ে যায় আর আপনার কাজ কি এখন একমাত্র কাজ আপনি ছয়তানের উপবর্তন দিকে ভরুক্ষেপ করবেন না যারা ভর্তেপ করেন তাকে আরো বেশি অর্থ আসা দেয় আর কি করলে না তাদেরকে আরো পালাবেন যারা ছয়তানের অর্থ আসায় ভ্রুক্ষেপ করে ওদিকে গুরুত্ব দেয় এক নম্বর কাজ কি বলে দুই নম্বর কাজ আউ মুম্বর কাজ আ মানসু বিল্লা হির আতি আল্লাহর উপরে তারতুর এবার ইমান তিন নম্বর কাজ তিনবার আপনি অন্ধ চিন্তা করবেন চিন্তা করতে সকল হল আছে নাকি হাসপাতাল হাসে নাকি সেই চিন্তা করার জন্য পয়সা চালাবেন যে অন্ধ চিন্তা করেন কেউ না কি করছেন ভালো চিন্তা চলে আসে দিয়ে ভালো চেষ্টা ছাড়া করব আমি উর্দু ছাড়া নামাজ করব তারপরেও তোমার কথা শুনে আমি ফের উদুক বলা এই কথাটা এটা করে ইন্টার্লাখ কয়েকদিনের মধ্যে শাহসান আপনার থেকে ভাববে যে এই লোকের পিছনে মেহনত করে হওয়ায় নষ্ট করার ছাড়া কোনো লাভ নেই যত অসহান দিয়ে এরপর বিনা উঠে বিনা উল্লেখ পাবো কিন্তু উদ্বোধের সে এর অসহী লাগিয়ে এর কোনো লাভ নেই হাতের থেকে বয়স প্রত্যেকটা হাতের থেকে বা বলবো অর্থাৎ আল্লাহ কি করতে হবে সেটাও বলা এখান থেকে আল্লাহ আল্লাহ চিকিৎসায় করা না অস্ত্র চিকিৎসা কি কোন চিকিৎসাই করা যাবে না চিকিৎসা মানে গুরুক্ষেপ করা যাবে আর কি করবেন এক নম্বর কাজ এটা পাত্তাই নেবেন দুই নম্বর আউত বিল্লা পড়বে না তিন নম্বর আমন্ত্রেল আর সুলে পড়বে চার নম্বর সুতো দিয়ে ভালো চিন্তা বলবেন আমি বিনা জন্য নামাজ পড়বো তাও তোমার কথা শুনে বের করবে না ফের নামাজ দোরা না তুমি তো বলছো আমার নামাজ হয় ওই নামাজের দৌড়াবে আমি অসম্পর্মে নামাজ পড়বো শিক্ষা দেওয়া হয়েছে দিল আপনি আমার দৌড়াই বলবেন আবার অস্ত্র দিবে আবার দৌড়াইবেন হাতে তালে দিলে এই জন্য হাজিতে বলা হয়েছে আমি দৌড়াবো না এই কত করে সান কত করে সান নামাজ ছেড়ে দিচ্ছে অনেক লোক না ছেড়েছে নতুন নতুন আমরা হাল্লা রাস্তা হয়েছে আরে আগে তুমি ভালো ছিল আগে সারাদিন মৎ খেতামা ইয়ামা সেবন কর্তা তখন তো এইগুলো ছিল না তখন তো এইগুলো না আগে ভালো ছিল কারণ বস্তুতে আছে তোমার এখন এইগুলো নেই তো ইমান তো ছিল ইমান দেখেন চালা রাস্তা এসে আবার রাস্তা চলে গেল এত সাধারণ অসহা দেয় নেই সে তো নিবি শাসন ছিল কেন যত তো সে নিবি শাসন ছিল ওই লোকটা তত অসহা দেয় নেই এই অস্তর দিতে আবার আল্লাহ আপনাকে কানে ধরে উল্টা দিক নিয়ে এলে থাকে বুঝতেছে না এই দিন দিতে এখন আমার ইমান আছে। এতদিন অস্ত্র দেয় এতদিন আমার ইমান ছিল না এই উল্টা পয়দা হবে দেখেন না লাগছে আসা এসব কথা জানা কোনো না ছাব্দেশ দিনে ছিল কিন্তু এই দু কত রাত্রি ঘটে গেছে হ্যাঁ এই হারিখেন গত হয়ে গেছে আর এই প্রশ্নটাও হারিখেনের মধ্যে সেটা হারি কেন কিছু বলার দরকার আর এই লোকটা যে ভর্তানের মধ্যে তার কাছে থাকলে এই জন্য বলে দেওয়া জরুরি বলে এখন আসলে যে এজেন্ডা চলতেছিল যে বিচার বলতে চলতেছিল ঐদিক আসছে আমি চালিক তো তোমার কথা বলতেছিলাম আল্লা তালা আমাদের মিলিতে আমাদের ভর করার সাথে তাদের আপল কিছু কম দিয়ে তা না হলে তারা বলতো যে আমরা তোমরা তো সমান আমি কেন তোমার ভর করবো তুমি বলুন আমার ঘর করো এই কথা বলার শারীরিক শক্তি শারীরিক মহন আকল সব কিছুর দিক যাদেরকে বলতেছে না আমার শরীরের গঠনই আমাকে বলতেছে যে আমি পুরুষের ঘর অন্য কোনো দলি দরকার নেই তার শরীরের গঠনটাই তাকে বলে দিচ্ছে তাকে আমি ঘর হবে এবং আয় খুব কষ্ট আইন এখন পূর্তাবলে তোমাদের শাস্তি দেওয়ার অধিকার আছে হ্যাঁ কথা মানে আপাও দেখুন যদি তোমার কথা মানে বোঝাই গেল তাকে আলো করতে হবে পঞ্চম পাড়ার দ্বিতীয় আপাও দেখুন আর কিন্তু তো আমাদের স্বার্থে তাদের আকল কম দেওয়া হয়েছে এটা কিন্তু বন্ধুরাতে হবে কম দিতে সব ঝুঁকবে না আপনার ঝুঁকবে না তখন আপনি কথার কথাটা খুব ভাববেন না কথার কথা পকাফি করবেন না কথায় কথার পিছনে কোন ঘটনা নিয়ে কোষা মারবেন না আল্লাহ নিষেধ করবেন কমেন্ট এইটা সুন্দর কথা বলবো আমি আকল কম বেশি কিছু ঘটবে আমি একটা হেকমতের কারণ এটা করছি এবং তোমাকে মানা করে দিয়েছি যেগুলো ঘর ধরি ঘটনা এত বেশি তো কি আসবে এবার উৎপন্ন আমার এই বান্ধবীর সাথে আমার বান্ধী আমি তাকে কমজোর করে সৃষ্টি করেছি তোমার ক্ষেত্রে যেন পাঠাইছি তুমি মাফ করে দিও ভালো ব্যবহার করো আমাদেরকে বলা হয়েছে তো কিতাবের বহু না পাওয়া যায় যারা বিবিধের এই ভুল পাপ করে দিয়েছে আমার সুন্দর দিক দেখতে আল্লাহ তাদেরকে অলি বানিয়ে দিতে লাগে জঙ্গল থেকে উনি গরিব ছিলেন লাকড়ি নিয়ে আসছেন গরিবের সাবজি বান্ধে নিয়ে আসছেন সাবজি বান্ধে নিয়ে আসছে লাকড়ি পুজা এক লোকের সাথে দেখা যাবে এই দৌলত চাইলেন আরম চাই আর এলো কিছু না ওই সামনে দরি মানে চাকরি নেয় এখন ভাই এই অবস্থা এই নেওয়া আমরা আমার বিজেপি তো উল্টা চিন্তা করে যে তার আসল পথ আমি আল্লাহ দিচ্ছে আমি জানে জানার আহমাতুল্লাহ ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ হ্যাঁ উনি স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন দেখলেন দিল্লি থাকলেন প্রমুখ মহল্লায় একটা মহিলা এমনি সে খুব নানা জিনিস তো ওনাকে খাবার মধ্যে সকালকে বলা হলো এই মহিলাকে তুমি আল্লাহ বল আল্লাহ অলি বানায় এর হাজারো তার উপরে খবর করতে অসুবিধা কি যদি অলি হচ্ছে মানে আল্লাহ উনি নিয়ে আস কথা ওই রকম ছিল্লা খালিভার নাম হলো কাজী থানাউল্লাহ কালী থানাউল্লাহ তানিপতি ওনার যে খালিভা তিনি একটা তফসির লিখতেন আলবিকে আখ খাদ মাদশে পড়ানো হয় না তার কথা বলব পরিবার অবস্থায় ভর সংসার করতে চাই মরিবদের কি করছে মানুষকে ঘরে সেটা জিনিস নিয়ে আস জৈব বিশ্বাসের জিনিসটা নিয়ে আস যাই বলল সিরিয়ালে কথায় কথা বলি পাঠান হ্যাঁ পাকিস্তানের বড় আলের তাকে নামে ওদের এলাকায় গেছে দুই বংশের মধ্যে যুদ্ধ করা হয় না মানুষ আমাদের অবস্থান আছে কম থাকে অন্য পুরান থাকে না মানে চাঁদা কমই হবে এই ধরনের আপত্তি এত আরো অনেক খবর দেখবে দেখে কি কবর দেখতেছেন আপনি কথায় কথায় বলি বউ আছে এখানে বউ রাখছেন আপনি আপনি বউ রাখছেন কেন কি বলে আসলে ঢোকান আসছে তো তুমি কি আমার বান্ধবী যা তো একদম ব্যাপার করো তার কোনো ঠাই খারাপ থাকো ওই সাইডের বিনিময়ে এত বড় মেয়াব তোমার সে দিবো কল্পনাও করতে পারতো খারাপ বর্জ্যবান আপনাকে একটু বড় একটা মেয়াবত দিয়ে দিচ্ছি তো ব্যাখ্যা করা সবাই নেই এখন আমাদেরকে এগুলো সহ্য করতে হবে ক্ষমা সুন্দর বিবিদেরকে দেখো স্বামীর কোনো স্বামীর সাথে গলমান করো না ধৈর্য ধার কথা বন্ধ করো না কথা বলো তোমার স্বামী তোমার কোন তার রাগ পারার অধিকার আছে কিন্তু তোমার কথা বন্ধ করার অধিকার নেই তার সাথে বকাবকি করা রাগারাগি করার অধিকার তোমার নেই মুলবিরাগ করতে পারে কিন্তু হাত যে আন্দারে সে এর জন্য অনক্ষুণ্ণ হইতে পারে না অতুকু এর বলা হয়েছে তাদেরকে বলা তোমার স্বামী যদি থাকে তোমার স্বামী যদি বুঝি থাকে আর তুমি নিজেকে এমন অবস্থায় ঘুমায় যে তোমার করে অসন্তোষ অসন্তোষ পূর্তা বার্তা করতে। তুমি অর্থাব তুমি স্বামীর সাথে তাহলে কি অবস্থায় ঘুমাইছে তার স্বামী তারপরে নারাজ আল্লাহ বলে শুনে রাখো তোমার ওই দিনের কোন নারাজ আল্লাহ দরবারে কবল হবে बादत हल्ला दरबारे तबुल जन तुम स्वामी के कूना करतेमने हक तक हल्लाते फिर अभिशापी लालक होते एकदि के इबादत कबुल लालक अभिशापी थे फिर एक तरफ बला তোদের কোনো সময় একদিন স্বামীকে বলা হয়েছে মাফ করো তোকে মাফ করে দাও তারপর স্বামী কোন রাজ হইতে পারে না তারাও পাঁচ দশ টাকা করে গোলমাল লাগাই দিল হ্যাঁ আজকাল পর্যন্ত করে স্বামীর স্বাস্থ্য অবস্থা শুনছেন তাদের পক্ষে সেবা আই। হয়ে গেছে তাদের পক্ষে তাদের পক্ষে বড় এনজিও হয়ে গেছে তারা লয়ার দিয়ে দিচ্ছেন স্বামীর সাথে মোকাবেলা করার জন্য আর এইগুলো মহাপত্রেন স্বামীরা জেলে ঢোকে স্বামীর সঞ্চয় করবেন বাসা করাবেন তো যাই হোক আল্লাহ তাদের এই কথা বলেছেন তুমি খবর হবে না তোমার ঘর লালচ উভয় আল্লাহ করছেন রাগ হলেন একজন রাগ হইলেন আর একজন স্বামী রাগ হলে চুপ থাকবে স্বামী চুপ থাকবে কিচ্ছু বলবেন রাগকে কন্ট্রোল করা শিখতে হবে আল্লাহ দেয় রাগ কন্ট্রোল করা শিখতে হবে আপনি সেখানে রাত আসার পর্ব না আসবে আপনি তখন চাইবেন যে এখানে রাত করা দরকার এখানে করলে আমার ছেলে নামার পর না সেখানে রাখ করবে একজন রাত করলে কোনো ফাইদা নেই সে সেখানে রাত না এই সকালে আর এক লোক আসছে আমাদের কত সকালে এক লোক রাগ হয়ে যাচ্ছে তার বৌরে তুমি যদি ব্যাপার বাড়িতে পার চিন্তা লাগবে আমাদের যখন বিপদগ্রস্ত লোক সে আমাকে চলে আসে আমার নাম তো মুক্তি সাহেব পাবলিক তো বলতে পারে না এই নাম কেন দিলাম বিপদে পড়ে গেলে একটা মুক্তির রাস্তা বলে দিলাম তাদের ব্যাখ্যা আছে কেন মুক্তি আবে ব্যাখ্যা এখন না এক মানুষের আগ্রহ তার বৌরের দাদার বাড়িতে আসলে কারণ মেয়ে অপারেশান তার বাপ্প অপারেশান তার মেয়ের না দেখলে মা হাতে পারে মা হাতে রুগী কারণ কি হবে যাই আমি থেকে ফটোয়া বলে দিয়েছি আম যে ফটোয়া বলার দরকার নেই কারো লাগলে দিকে দেবে তার মুক্তির রাস্তা কি তার গান বাঁচানোর রাস্তা কি আমি বলতেছি ভালো না যদি এই লোকটা রাগ কন্ট্রোলে থাকতো এই কথা বললে বিপদে পড়তো নিজেও বিপদে পড়ছে বউর বিপদে ফেলছে শ্বশুর শাশুরে সবাই বিপদে বাচ্চা কাচ্চার বিভাগে রাগ কন্ট্রোল করতো অন্য কিছু করতো এই কথাটা বলতো অন্য কিছু বলতো রাগ কন্ট্রোল করতো তো বলা হয়েছে একজন রাগ হলে আর জন ঠান্ডা থাকেন দুজন স্বাভাবিক হইবে আলোচনা করো দুজন স্বাভাবিক আলোচনা করো ইসলামী বিবাহ বলো ভুলে দেখো কার কি হাত এই বলতে সব দেখো কে হাত কষ্ট সে তো করুক সব আগে বললে হবে খুলে আপনি স্ত্রী বলেন স্ত্রীর অধিকার আছে কথা বলার যে আমার আপনার দাদা পাওনা এর কোনটা আমার ভুল রয়েছে আমাকে বোঝাই বলেন অধিকার আছে না আপনি রাজ করলে আর বলতে পারে কিতাব খুলছি আমার কাছে আমি কোনও নেই এটা আমাকে বুঝাই বলেন আমি একটু মাপ আপনাকে বোঝাই বলতো এলো তো আপনারা আল্লাহ রাজের মতো করতে থাকবেন এই অধিকার নেই রাজপথের আগে এই কিতাব খুলতে হবে আমার লাগে কিতাব খুলতে হবে রাজপথ করে রাজেনা বোর্ড আছে আমরা বিভিন্ন দায়িত্ব সেহেতু আপনারা আপত্তি করতে চায় তুই কিতাব দেখাতে হবে যা আপনি আমার এই হকটা আদায় করেন নাই তাই আমি মনক্ষণ হবে কোন আশাস থাকবে না প্রত্যেকের রাগ হতে গেলে আমাকে কিতাব থেকে দেখাই রাগ হচ্ছে এত তাড়াতাড়ি রাগ হবে করে যোগ করে রাগ হবে চ্যালেঞ্জ করলে কোনাইবে কি ভুল করছে আল্লাহ তারা এমন সুন্দর জেনে দিতে জয়লাভ করার কোন রাস্তা নেই এবার জয়লাভ করতেছে কত মহিলা জীবন তালাক করতেছে কত রকম ঘটনা ঘটতেছে কেন রাস্তা জানি তো উভয়কে মিল মহব্বতের সাথে চলতে হয়েছে স্বামী স্ত্রী যত বেশি মিল হবে তত হল্লা রাজি হবে তাদের মিল মহাম্মত যত দুর্বল হবে তত সয়তান রাজি হবে तर मोहब्बत जब कम हेबे राजी तर मोहम्मत जब पाबंद अल्लाह राजी मोहब्बत आल्लाहब्ला पंचम पारा शेषे अल्लाह बोले जदिम तुम्हारे मध्य भूल बुझाबुझि स्त्री तुम्हारे कथा अमान्य करें तो फट पर हठात कर दाल दीवना আল্লাহ তাহলে কিন্তু কতকে বলে দিলে আল্লাহ প্রথম দায়িত্ব তোমার কিতাব খুলে নসিয়াত করো দেখো এই তুমি আল্লাহ বর্ষলাপ্রাঠ করতেছ কিতাব খুলে দিদি কেন সিয়ার করো স্বামী উল্টা করলে স্ত্রী স্বামী কেন সিয়ার করবে প্রত্যেক মুসলমান একজন আরো জনকে অধিকার রাখেন আমি স্ত্রীর স্ত্রী লড়াই দেবে না তোর তাদেরকে নসিয়াত করতে হবে দেখেন আপনি ভালো রস্তার করতে পারেন না ঠিক আছে আমি বাচ্চার বয়ের ব্যবস্থা করে একজন হুজুরকে নিয়ে যান তারা কথাটা দেন কিন্তু আমাদের স্বামীদের মধ্যে এই ধরনের সমস্যা হয়েছে আপনার কয়েক যেন এটা সমাধান আছে হাতে দৃষ্টিতে ওই সমস্যার সমাধান করে কথা রাখবেন আল্লাহ কখন যাই তা ইদু হন না ইজু মানে অস চার বিষব অন না অতিহাস করব এটাতে ভালো হয় আলহামদুলিল্লাহ চলেছেন হয়ে গেল এটা তো কারণে অথলার সামনে বলতেছেন ওরা খুলবেন পাঁচ নম্বর পারা দ্বিতীয় অপরিস্ট শেষ লাইন পাঁচ নম্বর পাড়া দ্বিতীয় পৃষ্কার শেষ লাইন পড়তে চান চকিতে একদম আর এক পাশের চোখে সব সময় না ভুল খুঁজাবাজি হলে ওই যে নক্সিয়াতে কাজ না হয় চোখে আলাদা ঘর আলাদা হবে না এক ঘরে ভিন্ন বিচারের বলা হয়েছে তার ভিতরে আপনার ভুল ঠিক করবে কেমনি দশটা বন্ধুর স্মৃতি ভুল ঠিক করার রাস্তা রাখছেন নাকি এটা হবে ওই ঘরে হবে বিশান আল্লাহ করতে হবে আল্লাহ আল্লাহ বসিয়া আজিব এবার দু চার দিন আলাদা ফিরলেন সে কমজোর হয়েছে স্ত্রী কমজোর হয়েছে ভুল স্বীকার করে হ্যাঁ আপনার কাছে এগুলো আমি দ্বিতীয় তিন নম্বর এটা তো যে কাজ না হয় আল্লাহ বলতে আল্লাহ তার অধিকার দিচ্ছে তাদেরকে हल्का शास्त्री देर अभिकार हल्का शास्त्री मैं पर ले दखम होते दाग पड़ते नाजुक जगह छाए बला आज है हादी तो आलू साल दीदी के, भी भी के तीन नम्बरता प्रयोग करें দুই নম্বর পর্যন্ত করেছেন শাস্তি প্রধানে আল্লাহ হাবিব যে তিনি আশা করেছেন আমার মধ্যে যারা ভদ্র শ্রেণী তারা এটা আল্লাহ দায়েজ করলো তারা এটাতে আসবে না সব দায়েজ কি করা জরুরি पान खा जाए पान खाएं शरीफ भद्र धारण कर स्त्री के प्रहार करद्रांसा रखते चाहिए ওই তার কতটা প্রকাশ করতে হবে কিন্তু এখানে আসতে পারবেন আসেন আপনার যাই কিন্তু আপনার ভদ্র থাকলেন না আপনার অভদ্রেন অভদ্র যাই হোক এই তিনট প্রচেষ্টা আপসে মিলিদের মধ্যে এই তিনট প্রচেষ্টা করার কোনো কাজ হল না স্ত্রী সংশোধন হল না চতুর্থ প্রচেষ্টা কথা বলতে চান তারা উভয় জনের কথা শুনু স্ত্রীর অভিযোগ কি স্বামীর অভিযোগ দ্রুতের কথা শুনলে বাস্তব ফ্রিসটা তারা বুঝতে পারে বুঝে তারাকে ফয়সলা দিবে ওটা মানুষ দুটো পক্ষের চিন্তা গুরুটি করে না ইনসারভিত্তিক কথা বলে এদেরকে বরাবায় দুরো তারা বিরোধ ব্যক্ত করে দুরোধনের কথা শুনলে মন অপরাধ কর্তুক ওটা ধরা পড়বে এক কথা শুনবেন তো মনে সব অন্যায় ও আর ওই ওরটা যদি শোনেন তারপরে কি মনে হবে সব অন্যায় আড়াইজনের তার মত করে কথা বলেন তো দশটা আড়াইজনের কাণ্ডে পড়ে কিন্তু দুই পক্ষ নয় তো মূল জিনিসটা বেড়ে আসে এই জন্য ঘটনা হক আর যে কোনো ঘটনা হোক কোন সময় এক পক্ষের কথা শুনে চাপবেন না হবেন না এক পক্ষের কথা শুনে প্রতিক্রিয়া দেওয়া এটা সরিয়েছেন যার বিরুদ্ধে বলল ওর কথাও শোনেন শুনে বাস্তব বের করে নিয়ে আসেন তারপরে যা ফ্যাস দিতে হয় ফয়সালা দিবেন কখনো এক পক্ষের কথা শুনে কোনো মন্তব্য করবেন না কোনো ফয়সলা দিবেন না রং ভুল হয়ে গেল পক্ষের কথা শোনেন এটা আল্লাহর কোরআন এটা রসুলের হাদিব চার নম্বর এটা এইটা এই চেষ্টা আল্লাহ বলেছেন যে আশা করা যায় এই চতুর্থ চেষ্টার পরে তোমাদের মীমাংসা হয়েছিল আল্লাহ বলে ভুল বুঝা হয়েছে এটার পর কিন্তু ধরে নিলাম খারাপটা হলো না হলো না চতুর্থ চেষ্টার পরও ভুল বুঝাবুদের নির্মাণটা হলো না তখন কি এখন আপনার কাছে আছে আপনি কোন ফটোয়া বিভাগে দেন এই ঘটনা বলে ফতোয়া চান এই মুহূর্তে আমার কি করণীয় আমার জন্য আমার টিভিতে তালাক দেওয়া যায় হবে না এই হলো পত্র দুই বুকের মূল বিশেষ হলো এখন আপনাকে ফটোয়া বিভাগে দেখতে হবে मुक्त रास्ता कब्जे की कथा बोलें तु खबरद मीस अवस्था दीबेंगे तीन तलाक एक ती साथ মুক্তিশাপ যদি আপনাকে তালাক দেওয়া হত দেয় এই তিনটা কথা বলে দিবি কি বলে দিবি মেঞ্চ অবস্থায় স্ত্রী হায় অবস্থায় তালাক দিবেন না আপনার মাথায় যখন রাগ থাকে রাগ অবস্থায় দিবেন না তিন তালাক একসাথে দিবেন না এই তিনও অবস্থা তালাক দিলে কিন্তু পড়া যায় কিন্তু আহমান বিধান এই অবস্থায় তালাক না দেওয়া পরে কিন্তু তো দেওয়া নিচ্ছে দিলে পরে এটা বলে দিলে বলতে চাই নম্বর হল পাঁচ নম্বর হল তাহলে নিতে পারবেন না দেখতে হবে স্ত্রী না থাক ওটা দেখে যখন নাকি যায় পবিত্রও হবে মিন্স থেকে পবিত্রও হবে এক নম্বর পবিত্র হবে দুই নম্বর আপনার মাথায় কোন রাগ নেই নম্বর পরে আপনি স্ত্রীর কাছে যান নাই আপনার প্রয়োজন মেটানোর জন্য হয়ে গেছে এইগুলো চলবে না কুলুপ করে কুলুপটা কি করে ফেলে দেয় চালাগ এই জন্য পরে স্ত্রীর কাছে কি বলবেন কি দেখলো মাথায় রাগ নেই স্ত্রী পবিত্র হয়ে গেছে এবং সেই স্ত্রীর তার প্রয়োজন ঢুঝানোর জন্য যায় নাই চার নম্বরে এক তালাক দিলে এক এক তালাকে বাড়ি ফেরা একটা কোন প্রয়োজন কোন প্রয়োজন লাগে না এই প্রয়োজনটা চিন্তা লাখ না দিলে মিটবে না কোন প্রয়োজন কেন আল্লাহ রাতে তাদের তালাক নিয়ে কেউ তামাশা না করে খেলাধুলা না করে একটা সীমা বান্ধব না দিলে তো কেউ তালাকা করত এই তামাশাকে খতম নেওয়ার জন্য আল্লাহ তালা টিন পর্যন্ত বান্ধে দিত কত বুঝতেছে না খেলুনা না বানায় খেলুনা না বানায় তাই তিন রাখছেন नहीं। तीन तला प्रयोजन प्रयोजन शेष एक तलाका पालन कर दरकार नहीं तो रखार नहीं महिला आखिर चाहिए रास्ता खोला আর একখানা যাক আপনা আপনার রাখ মিটে গেছে আপনি আবার নিতে চান তো বিবাহ দৌড়ায় আপনিও নিতে পারবেন সেই রাস্তা করলাম একটা লাখ বুঝলেন সুবিধা বুঝছেন আপনি রাখতে চান না ঠিক আছে রাখার দরকার রাখতে চান না ঠিক আছে রাখেন ওই ওই দলটাও খোলা আপনার দেবেন ঠিক হয়ে গেছে আমার রাস্তা ঘোষণা করে সারাদিন থাকবে পারে না পায় সময় দেখে আমি তো থাকি তার আগে মহানমন্ত্রী ভাব আপনি না গেলে অসুবিধা আপনার মধ্যে আর রাস্তা কি খোলা ঢেলাধেলাগবে না খালি দু হাজার ষাটির ইলাক তবল করেন মোহর দেন দুইশো সাক্ষী সামনে গ্রহণ করেন সব রাস্তা খোলা আপনি চিন্তালাগ দিয়ে বিপদে পড়বেন অত চিন্তা লাগ দেওয়ার পরে আর নেওয়ার কোন রাস্তা নেই ছেলেপেলে বাপে করতেছে তার বংশের লোকেরা পকা পকি করতেছে শ্বশুরের খানদান করতেছে বন্ধু বান্ধব পকা পকি করতেছে এইসব শুনে হাতে রুগী হয়েছে हाटल सब कंट्रोल से हाथ क्या राग कंट्रोल करम्बा पद्धति पांच लाइन अतिक्रमण कर এতদিন তারা রাগই শেষে তো আগের পুরান আমরা না জানার কারণে বিপদে পড়ি আল্লাহ আমাদের এই বছর গুলো তারা দান করেন এবং আমাদেরকে নত করেন